বতা সমাধান <try> সম্মানিত যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বসে আমাদের সাথে এই জ্ঞানের ভবনে শরিক হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা আল্লাহ রবীন্দিন আপনাদের আমাদের সকলকে সত্য ও সঠিক বোঝদান করুন এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনার তৌফিক এনায়ত করুন আমি শুধু দর্শক বিন্দু আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটি হলো সলাাতের যে উপকারিতা জগতে এই মর্মে আমরা জানি যে সলাৎ এমনটি একটি আবাদত যা আমাদেরকে মুনখার ও ফাহেসা কাজ থেকে বিরত রাখে তাই এই মুনখার ও ফাহেসা কাজ কী আর এগুলি থেকে বিরত থাকলে আমাদের সমাজ কীরকম সমাজ হবে এটা সলাথেরই একটি অন্যতম উপহার সেই হিসাবে আমরা এটাকে মূল্যায়ন করব। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমরা অতিথিবৃন্দদেরকে আমন্ত্রণ জানিয়েছি যে সমস্ত অতিথিবৃন্দ আমাদের ডাকে সাড়া দিয়েছেন চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই প্রথমে আমরা পরিচিত হবো আমার ডান দিকে উপবিষ্ট হব বিশিষ্ট আলম দিন শিক্ষাবিদ প্রফেসর ড আবদুল্লাহ জাহাঙ্গীর আর আমার বাম দিকে উপবিষ্ট আছেন তরুণ আলম দিন احمدullah আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর আমার সর্ব্বপামে উপস্থিত আছেন তরুণ আলেম উদ্দিন शेख মুজাফফর বিন মুহসিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শৌদিও দর্শকবৃন্দ কথা আমরা বলিছি সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল করে মুনকার ও ফাহশা কাসকি এই মুনকার কি ও ফাহশা আপনাকে ধন্যবাদ এটা কোরআন নিজেই সাত করেছে যে সালাতের অন্যতম উপকার হলো এই দুটো দুটো শব্দ একটা হলো অশ্লীলতা আর একটা হলো মুনকার মানে অন্যায় এই দুটো কাজ থেকে সালাত আমাদেরকে বিরত রাখে আর এরপর আল্লাহ বলছেন ওলাদিকুল্লাহ আকবর এখানে আল্লাহ জিকিরই শ্রেষ্ঠ এখানে কেউ কেউ মানে যারা ইসলামটাকে রসুল দিয়ে না বুঝে যুক্তি দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করেন তারা বলেন সালাতের জিকির বড় কিন্তু আল্লাহ এটা বলেননি আল্লাহ বলছেন সালাতের যে উপকারিতা ফাহসা থেকে বিরত রাখা এটা একটা বড় জিনিস মুনকার থেকে বিরত রাখা এটা বড় জিনিস তবে সালাতের সবচেয়ে বড় জিনিস হলো সালাতের মাধ্যমে আল্লাহর যে জিকিরটা আমি করলাম বিরত রাখছে আচ্ছা জানাব আমরা হয়তো এটা অনেকেই বুঝতে পারবো না যে কোন কাজ বুঝায় যেমন আল্লাহ রুবুল কোরআন বলছেন। বৈশিষ্ট্য বলেছেন যে জিনিসটা আপত্তিকর শরীয়তে অথবা মানবতায় যে জিনিসটা নিন্দিত ঘৃণিত এটাই মনকার মুনকার আনকার থেকে আপত্তি করেছে নিষেধ করেছে আমরা অনেক সময় উর্দু ভাষার বিবেকে মানবতায় অথবা শরীয়তে যে জিনিসটাকে আপত্তিকর বলে গণ্য করা হয়েছে নিষেধ করা হয়েছে সবই মুন করার ভিতরে পড়ে আল্লাহ বলছেন এবং মানে দিতে এটা হলো আদেশ আর নিষেধ করেছেন কি অশীত কাছ থেকে মাধ্যমে আমরা অশ্লীলতা এবং গর্হিত কাজের বিরুদ্ধে চেতনা পাই বিভিন্ন ভাবে খুব সহজ একটা মানুষ কারোর সাথে মেশে না একক জীবন যাপন করে সে কোনো গর্ভিত কাজ করতে পারে যখন বলা হয় এই ফাহসা শব্দটি কিন্তু বহু বচন ব্যবহার হয়েছে এই ফাহাসা এমন একটা জামে মানে শব্দ যা সবগুলোকেই বুঝাই ছোট থেকে বড় যত অপকর্ম অন্যায় গর্হিত কাজ যত আছে সবগুলোকে বাধা দেবে এখানে একটা কথা উল্লেখ করা যায় মুন কারটা মানরা দেখি। অনেক জায়গাতে ব্যবহার হয়েছে এগুলো নিষিদ্ধ গোপনীয় হোক আর প্রকাশ্য হোক যাবতীয় অশ্লীল কর্ম নিষিদ্ধ সেক্ষেত্রে আমরা যখন নিষিদ্ধ কর্মর মধ্যে উল্লেখ করব। যেটাকে মনকার বলবে গরহিত কাজ বলবে সেটাই মনকার এখানে আমার যুক্তি খাটুক আর না খাটুক আর এই কথা শত সিদ্ধ যে কোরআন আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠতম বিধান এবং এই বিধান যে সমস্ত বিষয়গুলিকে মনকার বলেছে কাজেই হ্যাঁ এখন হয়তো বলতে পারেন যে আমাদের বর্তমান বিভিন্ন সংজ্ঞায় আমরা যদি বলি যে আমাদের দেশটিতে এটা মনকার না তাহলে হবে না কারণ প্রথম মানদণ্ড আমাদের হচ্ছে শরীয়ত আর শরীয়ত যা মনকার করেছে এটা আমাদের হ্যাকমত বুঝি আর না বুঝি এটাকে আমরা এক ব্যাখ্যাম জানবো সাথে আমি একটু যোগ করি আল্লাহ যে আয়াত আলোচনা করছিটুকু আমাদের আলোচ্য বিষয় ফাহসা এবং মনকার থেকে নিষেধ করে এর ব্যাখ্যায় মুফাসিনেখেছেন যে এখানে অশ্লীল এবং অন্যায় অশ্লীল অতিরিক্ততা এবং অন্যান্য দিক বেশি আছে এই উভয়টিকে সালাত নিষেধ করে এর অর্থ আসলে কি সালাত নিষেধ করে বলতে সালাতের ভিতরে পাওয়ার আছে যে সালাত আদায় করলে মানুষটা করে না এর অর্থ সালাতের ভিতরে মূলগত শক্তিটা আছে নাকি এটা রূপক অর্থে আল্লাহ বলেছেন অর্থাৎ সালাত করলে করতে পারেন না বিষয়টা কিরকম তো প্রথম আমরা নেই অর্থাৎ যদি ধরি সালাতের ভিতরে এবং শক্তি বিরাজমান যে সালাত আদায় করলে মানুষের কাজ করবে না তাহলে আমরা দেখতে পাই যে সমাজে সালাত আদায় করেও অনেক সময় সমস্ত কাজ মানুষ লিপ্ত হয় সেক্ষেত্রে এর অর্থ দাঁড়াবে এই যে আসলে সালাত যদি সালাত যেভাবে আদায় করা দরকার সেভাবে তার হক সমূহ আমরা আদায় করি তাহলে সেই সালাত অবশ্যই মানুষকে ফাঁসা মনকার থেকে বিরত রাখবে যেমন তাকে অচিরেই বাধা দিবে এবং সে ফিরে আসবে এখানে আরেকটা বিষয় আছে এটা বাস্তব যে মানুষ সালাদ সহ অনেকে অন্যায় কাজ করেন অথবা ছোট বড় অশ্লীলতায় লিপ্ত হন আসলে সালাত কি করে মানুষকে পরিশীলিত করে নিষেধ করে তার ভিতরে সমাজে রোগ ব্যাপক ছড়িয়ে পড়ে মানুষের স্বাভাবিক যে প্রতিরোধ ক্ষমতা সময় ফেল করে সমাজে অশ্লীলতার ব্যাপকতা অথবা মনকারের ব্যাপকতা যখন হয় তখন নামাজি অর্থাৎ মুসল্লির সলাতে মান যখন দুর্বল হয় ওর প্রতিরোধ ক্ষমতা কিছুটা ফেল করে তারপরও আমরা যে কোনো সমাজে একজন কম বেশি কম বেশি তাকে বাঁচাচ্ছে কিন্তু বাঁচানোর পরিমাণ কি হচ্ছে এটা নির্ভর করে সালাতের মানের পরিমাণের জোয়ারের জোয়ারটা কত রয়েছে সঠিক বলেছেন অন্যায়ের যে জোয়ার এটা সহনীয় পর্যায়ে থাকতে হবে অসহনীয় পর্যায়ে সীমা লঙ্ঘন করে গেলে তখন ভালো মানুষ আক্রান্ত হয়েছে যেমন আমরা জানি বিভিন্ন রোগ থেকে আমরা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করি কিন্তু অনেক সময় রোগ শরীরে এমন পর্যায়ে ঢোকে মানুষকে অন্যায় থেকে রক্ষা করবে কিন্তু যদি আমার সালাতের শক্তি দুর্বল হয় অর্থাৎ সালাত আমি ওই রকম সুন্নামতো সহি আদায় করতে পারছি না আমাদের সময় হলো একটা বিরতি সম্মানিত কিন্তু সময় হলো একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছিলেন কোরআন উইল রিমেইন মোস্ট মডার্ন বুক এভার सब समस्या कुरान मानवतार महान सम्पद देखुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी सकाल छंग विधान नारंस जो अनिवार्य ना शेख सैफुद्दीन बिल्ल मदाली तुन् आलोक जीवन गड़ारिस्टीचित किताब बुलुबुल माराम सकल देखो बुलुबुल माराम दर्शे हादी शुदुम्रील आज सन्ध्याचारेटाय जी बंदा मुशरिक और काफर मेथक्य हल साल त्याग से मुस्लिम प्रथम खंड इमान अध्याय আবদুল্লাহ জাহাঙ্গীর যেটা আলোচনা করছিলেন তার কাছে ফিরে যাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একই মানুষ আমরা দেখেছি হয়তো আমাদের দেশের এরকম দেশে ধূমপান নিষেধ লেখার নিচে বসে ধূমপান করছে পরিবেশের কারণে অর্থাৎ মূল সচেতনতা ইমান তৈরি করে সালাত তৈরি করে কিন্তু এটার মান হবে অন্যান্যদের সাথে তুলনা করে আমরা যদি একটু যোগ করে স্যার কিন্তু কিছু কিছু অন্যায়ের ব্যাপারে অবশ্যই অন্যায় কাজ থেকে বিরত রাখছে কিছু অন্যায় কাজ আছে যেগুলা থেকে বিরত রাখার জন্য কোনো নাই সাধারণ ভাবেই থাকে সালাদ আদায় করেন সুন্দর লেবাস ধারণ করেন তিনি সিনেমা হলে কখনোই প্রবেশ করবেন না তিনি কখনো আপনার মানুষকে খারাপের দিকে দাবিত করে আরেকটা হচ্ছে মানুষকে ভালোর দিকে দাবিত করে যখন মানুষ সলাৎ আদায় করবে নিয়মিত সলাদ আদায় করবে তখন তার মন আল্লাহর দিকে রুজু হবে বেশি যত আল্লার দিকে বেশি রুজু হবে তার ইমানোক্তা হবে ভিতরে সঞ্চারিত করে যে শক্তির বলে সে অন্যায় থেকে বিরুত থাকতে সক্ষম হয় আমাকে এক ভাই বলছেন যে আসলে ধর্মীয় শিক্ষা অথবা ধর্মীয় শিক্ষা শিক্ষিতরা সমাজ মানে বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে মানব সম্পদ উন্নয়নে কোনো অবদান রাখেন না তারা কি অবদান রাখেন আসলে তো প্রযুক্তি সাহিত্য শিল্প সংস্কৃতি এগুলোর মাধ্যমে সমাজ উন্নত হচ্ছে আমি ওই ভাইকে বললাম যে আমাদের সমাজের বা যে দেশগুলো অর্থনীতিতে খুবই নিচে নেমে আছে তৃতীয় বিশ্বের বা গরিব দেশগুলোর মূল সমস্যা কি জনশক্তি আছে রিসোর্স আছে মূল সমস্যা দুর্নীতি যে জাতি দুর্নীতি থেকে মুক্ত হতে পারে সেই জাতি উন্নত করতে পারে আমাদের সমাজে যদি আমরা তাকাই দুর্নীতির এই সাইলাবে। যে মানুষগুলো ধার্মিক শিক্ষা শিক্ষিত অথবা। নিয়মিত যায় কথা এই লোকগুলো হয় দুর্নীতি মুক্ত আমরা একশো জন অফিসার বা কর্মকর্তাকে যদি আমরা মিলাই স্টাডি করি কেস স্টাডি করি তাহলে দেখব যারা কম দুর্নীতি করেন অথবা মোটে দুর্নীতি করেন না তারা নিয়মিত নামাজি নিয়মিত বসেন কথা শোনেন এই জন্যই তাদের মানব সম্পাদ উন্নয়নের সবচেয়ে বড় অবদান একটা বিষয় বলতে পারি আমরা সালাদ আদায় করছেন এই সালাতের মূল স্পিড নষ্ট করছে কিসে এটা মুসল্লিকে খেয়াল করতে হবে আগে যেমন অজু করার পরে অজু নষ্ট হয় কিসে সিয়াম পালন করতে লাগলে মানুষ সিয়াম তো একসময় নষ্ট হয়ে যায় ভঙ্গ হয়ে যায় ভঙ্গ হয় কিসে প্রত্যেক মুসল্লি যদি খেয়াল করতেন যে সালাদ তো আমি আদায় করছি সালাত নষ্ট হয় কোন কারণে সেটা আগে দেখি একটা ঘর তৈরি করলেও আগে দেখি যে ঘরটাতে পানি পড়বে কিনা ঘরটা কিভাবে টিকে থাকতে পারে কিভাবে নষ্ট হতে পারে এটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই মুসল্লিকে খেয়াল রাখতে হবে দ্বিতীয় বিষয় হল যে আমরা যদি স্বর্ণযুগের দিকে লক্ষ্য করি যারা সালাত করবেন তাদের মধ্যে কিছু কাজ সংগঠিত অন্যায় হতে পারে কিন্তু আমজনতা যে সকলেই অন্যায় করবে সকল মুসল্লি এটা হতে পারে না কারণ একজন মানুষ মানুষই ফেরেস্তানন তার অন্যায়ের প্রবণতা তার ভিতরে থাকতে পারে নসুলুল্লা সাল্লামের যুগ তার পরবর্তী যুগ এমনকি স্বর্ণযুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ রসরামের যুগ এই যুগেও তো একজন মুসল্লি পাপ করেছে তার অর্থ কি এটা সালাতের দোষ না সালাতের দোষ না এটা এটা তার ইমানিত দুর্বলতা অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি আজকেও কোনো মুসল্লি যদি অপরাধ করে বসে তাকে ইসলামকে দোষারোপ করা বা সালাতকে দোষারোপ করা তার জন্য অন্যায় অন্যায় কারণ মানুষ অন্যায় কাজ করতে পারে কিন্তু তার তৌবা করার সুযোগ রয়েছে আমি এখানে একটা কথা যোগ করতে চাচ্ছি শেষে সেটা হলো সালাত নষ্ট করছে সুদ খাওয়া আর দান করা সেচদা করা কিন্তু পাপ নয় সুদের পাপ ক্ষমা হওয়ার যোগ্য কিন্তু মাজারে সেচদা করা একজন মুসল্লি মসজিদেও সেচদা করছে আবার মাজারে কেউ সেচদা করছে আর অধিকাংশ মুসল্লিরই অবস্থা বর্তমানে যারা আল্লাহ পূজা করে পীরও পূজা করে এই জন্য সালাদ তো কোনো কাজ করবে না নষ্ট করেছে একদিকে ধর্মীয় ব্যক্তিরা গাছ পূজা পাথর পূজা পীর পূজা খানকা পূজা মাজার পূজা জড়িত আর একদিকে রাজনীতির নামে চলছে শিখা অনির্বাণ মূর্তি আর বিভিন্ন সালাত পড়ে কি করবে কারণ সালাতের স্প্রিট যে নষ্ট করে দিচ্ছে এটাতে না লক্ষ্য রাখলে তো জাতিকে বোঝানো যাবে না সালাতের কল্যাণটা কি সালাত কিভাবে বিরত রাখে শুরুতে আমাদের দরকার যে আমার সালাত নষ্ট হচ্ছে কি করে জিনিসটা লক্ষ্য রাখা যেমন আর সালাত কিসে এটা খেয়াল করে না কিন্তু অজু কিভাবে নষ্ট হয় সেটা মানুষ জানে সিয়াম কিভাবে নষ্ট হয় সেটা মানুষ জানে কি হজ হবে কার হবে না এই নিয়ে আলোচনা বেশি হয় সালাতের ব্যাপারে আর আকিদা নষ্ট হয় এবার কোনো আলোচনা হয় না সালাতের আলোচনা হয় আসলে কিন্তু দুঃখজনক হলো সালাতের দুইটা দিক আছে একটা মানুষের যেরকম দুইটা দিক দেহ এবং প্রাণ সালাতেরও দুইটা দিক আছে একটা বাহিরের দিক একটা ভেতরের দিক আমরা সাধারণত আমাদের সমাজে আলোচনা করি খুব সঙ্গত সালাতের বাহিরের দিকগুলো নিয়ে সালাতের জন্য কি কি দরকার উজু করতে হবে কি কি পবিত্র করতে হবে টাইম হইতে হবে এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ আমাদের সমাজে তুলনামূলক আলোচনা হয় কিন্তু দুঃখজনক যে সালাতের প্রাণ কিসে নষ্ট হয়ে যায় যেমন হালাল রুজিনা হলে নষ্ট হয়ে যায় কোন কোন কাজ করলে আল্লাহ কবুল করেন না স্পষ্টভাবে করেন না যে ব্যক্তি তখন নিচে কাপড় পরে তার সালাদ কবুল করেন না ওই হাদিসটা আসছে এরকম ভাবে আগের হাদিসটা কাপড়টা জৈব তার আগের হাদিসটা হলো আবুদাবুদে যে ব্যক্তি টাকর কাপড় নিয়ে আলোচনা খুব একটা হয় তাহলে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে সলাতের গভীরে আমরা প্রবেশ করতে পারিনি এটা একটা বিষয় রয়েছে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন হবে সলাতের মাধ্যমে সেই ভাবে আমরা আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে পারিনি অথবা সমাজে অন্যায়ের মাত্রা এতই বেশি এতই প্রবল যে আমরা দু চারজন করকটুর মতো বেসে যাচ্ছি অথবা এমন হতে পারে যে আমরা সলাৎ আদায় করছি কিন্তু আমাদের রুজি রুটি মোটেই হালাল না আল্লাহর দরবারে সেই আর্থনা গ্রহণযোগ্য হচ্ছে না অথবা এমন হতে পারে যে আমরা সলাৎ আদায় করছি ঠিকই কিন্তু সলাদটা সলাৎ হচ্ছে না সলাদটা যে সলাৎ হওয়া দরকার ছিল যেই সলাৎ মতলুব ছিল যেই সলাদ উদ্দিষ্ট ছিল যেই সলাৎ দাবি ছিল সেই না হয়তো তার তরিকার পদ্ধতি আছে রসুলের তরিকা মত হচ্ছে না অথবা দেখা যাচ্ছে যে সলাতের যে মূল স্প্রিড সেই স্প্রিড থেকে আমরা দূরে সরে যাচ্ছি যোগ করলে মনে ভালো হয় সম্মানিত শুধু ও দর্শক বিন্দু যেটুকু আলোচনা আমাদের সামনে ফুটে উঠেছে তাহলে এই সলা সলা মতো হয় আর সলাতের মধ্য যদি আল্লাহর সাথে আমরা গভীর সম্পর্ক স্থাপন করতে পারি ইমানের মজবুতি অর্জন করতে পারি আর সলাথ যদি নবী মোহাম্মদ রসুল্লাহ হয় তাহলে অবশ্যই এই সলাৎ আমাদের জন্য একদিন না একদিন সমাজের সকল প্রকার মনকার গর্ভিত কাজ এবং সমাজ বিধ্বংসী কাজ সব থেকে আমাদেরকে মুক্ত করবে সমাজ আদর্শ সমাজ বিনির্মাণে সলাতের ভূমিকা অনস্বীকার্য অতএব আসুন আমরা সলাৎকে উপলব্ধি করি এবং ঘরে বাইরে সর্বত্র আমরা সলাতের প্রচলন করি আল্লাহ রব্হ আলমিন আমাদের সকলকে তো অভিনন্দান করুন আমিন দর্শকবিন্দু আপনাদের পক্ষ থেকে পিছটিভি বাংলার পক্ষ থেকে আমাদের সম্মানিত অতিথিবিন্দুদেরকে মুবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে সকলের কল্যাণ কামনা করে আজকের মতো আমরা বিদায় আরোজ করছি আল্লাহর আলাইকুম ও রহমতলি ওবরাক এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাইরে অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য জনোহান পাঠিয়েছেন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন কাল রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বাংলায়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 Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but the meaning should be to spread the message for last month. To implement the convincing Islamic-com-educational formula to excel in your career, Dekun career guidance. Aaj raat, shade time, aapuno shamprachar. Shokal shade not Bangladesh-e. Peace TV bangla